মেলা নবী মের বিপিছে ও মেলা নবী মেলা নবী মের ও মেলা নবী সদর মানু জি সাল jis zann অত হর জিসি বদৌল মিলি কি woh mohasiyo moha woh mohasiyo moha woh mohasiyo moha woh mohasiyo moha woh mohasiyo moha woh mohasiyo moha woh mohasiyo moha woh দুসি হে ফির से সজি জিসে বসে সি হো হাসি মতো সময় এখন আমাদের সম্মুখে আমাদের আজকের মাহফিলের প্রধান আদর্শ প্রধান অতিথি বিশিষ্ট আয়ুর্বেদিকবান তরুণ বক্তা লেখক গবেষক জনাব হজরত মৌলানা মুফতি আলী হাসান ওসামা সাহেব মূল্যবান নসিহত পেশ করবেন হজরত কি হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذي نصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم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 وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أأمرت بالله صدق الله العلي العظيم গর উত্তরপুরবায়িত নৌ জামি মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক অজদুয়ার মাষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রিয়তা হৃদ জনতা আজ এই আজ না কোন আজ করার জন্য আমার এখানে উপস্থিত হওয়া নয় আর আমি কোন আয়োজনই এখানে আসা এমন একটা সময়ে যে সময়ে পৃথিবী টেচনিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় একদিকে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে दुनिया कर दुनिया मत समय सेल्प कहला मानुष के किस मुस्तियात बर्णना তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে একজন মানুষের রক্ত কে সংরক্ষিত করা এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার কিছু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা তাদেরকে তাদের সেই সোনারি ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেওয়া তাদেরকে আরেকবার সঙ্গে স্মরণ পরিচিত করে দেওয়া যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন মোহাম্মদ আলবী সাল আলী হাসলাম যে নবী পৃথিবীতে ছিলেন একটা কালেমা নিয়ে সেই কালিমার সঙ্গে আমরা সবাই পরিচিত আমরা সেই কালিমা পরেই নিজেদেরকে মুসলমান কিন্তু এই কালিমা পৃথিবীতে শুধুমাত্র এই কালেমা শুধুমাত্র কাহের এবং মুসলিমদেরকে তাদের ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলামের বিদ্বেষ ভরিয়ে দেওয়ার জন্য আসেনি যার কারণে এই ক্যালেডার আলোচনা আল্লাহ তার শুধুমাত্র কাফেরদেরকে সম্বোধন করেননি বরং আল্লাহ তারা বলছেন হ্যাঁ সকল বান্দারা যারা ইমান এনেছো যারা মুখে বলেছো তোমাদেরকে বলছি তোমরা ইমান ইমান তো আনাই আছে নতুন করে কি মানবি লাহাই তো বলাই আছে নতুন করে লাহাই সঙ্গে কি পরিচয় হবে তার মানে ইহা ইহ শুধুমাত্র মুখে বলার জন্য দুনিয়াকে আসেনি লাহ ইহ শুধু অমুসলিমকে মুসলমান বানানোর জন্য আসেনি লাহা ইহ দুন দুনিয়ার মতো তৌফিককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে একটা জীবন ব্যবস্থা দেওয়ার জন্য যেই জীবন ব্যবস্থার মাধ্যমে তারা এই দুনিয়ার মধ্যে সফল হবে এবং যখন তাদের চোখ বন্ধ হয়ে যাবে তাদেরকে সেই কবরের মধ্যে রাখা হবে যেখানে তাদের কোন সঙ্গী থাকবে না যেখানে কোনো আলো থাকবে না সেখানেও এই কালেও আপনাদেরকে সফলতার সন্ধান যে মানুষ ৪০টা বছর সেই জাহির যুগের মধ্যে এমন ভাবে ছিলেন সেই জাহিরা যুগের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলে তাকে শ্রদ্ধার নজরে দেখতো। সকলে তাকে সম্মান করত আমিন বিশ্বাস্ত হিসেবে তাকে চিনত কাফের এবং মর্জিদরাও তার কাছে আমানত রাখতো এমন কি দাওয়াতেন সেই বিশ্বস্ত মানুষ মত হয়ে গেল এতকাল যে সম্মানের আসনে বসানোর জন্য সকালে অপেক্ষায় ছিল বিভিন্ন নবীর ক্ষেত্রে এমন হচ্ছে হ্যা সাহেব আলাইসালামকে সম্প্রদায়ের লোকেরা বলছে অথচ এতকাল আমরা কত ইলাহ ছিলাম। আমাদের কত রথ ছিল আমাদের তেত্রিশ কোটি দেবতা ছিল আর তুমি কিনা এসে আমাদের সেই আশাকে ভঙ্গ করে দিলে আমাদের স্বপ্নকে রস্বাদ করে দিলে তুমি এসে আমাদেরকে বলছো না দুনিয়ার মধ্যে তেত্তির সুড়ি দেবতা বলতে শুনে এই দুনিয়ার মধ্যে রস যদি থাকে কয়জন একজন আল্লাহ যুগের জাহেরি মানুষরা আপনাকে অস্বীকার করে না তাদের শত্রুতা আপনার ব্যক্তিত্বের সঙ্গে না কারণ আপনি যখন দাওয়াত নিয়ে দাঁড়াচ্ছেন যখন মানুষকে বোঝাচ্ছেন তখনও কিন্তু এই নেতারা এসে আপনাকে বলছে হ্যাঁ মোহাম্মদ যদি নেতা হতে চাও তোমাকে নেতা বানিয়ে দিব যদি সম্পদ চাও সম্পদের সবচেয়ে নারীর বিয়ে দেব আর যদি তোমার উপর জিম সহ হতে থাকে তাহলে আমাদেরকে বলো সবচেয়ে ভালো কবিরা তোমাকে দেখাবো কারণ এই নবী মোহাম্মদের ব্যক্তির সঙ্গে তাদের কোন শত্রু থাকে সঙ্গে কোনো শরীর নেই فالذين هم لا يكذبون ترى هناك الشكاكون لكن ولكن الظالمين بايات الله يحجبون اي ظالم الله تعالى ayat ko shikako tabir sutrata usul missioner sanghe rasuler byaktir sanghe na walam tawda anka কোন দিনও তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের আদর্শ অনুসরণ করবে তার মানে দুনিয়ার অমুসলিমরা মুসলমানের উপর তৎক্ষণে সন্তুষ্ট হতে পারে যখন মুসলমান তার ইসলামকে ভুলে যাবে যখন মধ্যে হিট জনতাই মানুষ এবং কুরাইশের বাইরে পুরো আরব গোষ্ঠী একটা বাক্যের জন্য একটা মানুষের বিরুদ্ধে নেমে যাচ্ছে একটা বাক্যের জন্য তারা বদল রচনা করছে উভ রচনা করছে একটা বাক্যের জন্য আবু হেল্প উৎসর্গ করে দিচ্ছে একটা বাক্যের अनुरोध कर मुखे पाठ करें सुपारिश कर साराटा जीवन जिन्हें छायर मत छ কি এমন দুঃশ্মনী একটা বাক্যের সঙ্গে অথচ একটা বাক্য বললে রসুল নিজে তার সুপারিশের জিম্মারি নিয়েছেন আমার তো সারা জীবনের মাধ্যমে আমি নিজের ব্যাপারে আশা করতে পারি তো সেই দিন আমার জন্য সুপারিশ করো যদি আমাকে বলা হয় হে সালিম তোমার জন্য তোমার নবী মহাম্মা সুপারিশ করবে আমি এটাকে কত সৌভাগ্যের বিষয় মনে করব কিন্তু আবু তাহলে সারা জীবন ছায়ার মতো ছিলেন শুধু ছায়ার মতই না কসম করে বলি এই জাহেরি মস্রিকরা তোমার ধারে কাছেও আসতে পারবে না যতক্ষণ না জমিনে আমার লাশ কি চেতনা কি স্পৃহা নবীর জন্ম কি ভালোবাসা কি আসির আসুন जन्मोत्सव पालन बार रघु अव्वाल जेदी सकल सर्वसम्मति क्रमे रसुलर्थ दुनिया तो के चले गए अन्न थे बेड़ो तो দুনিয়া থেকে রাসুলের বিদায়ের দিন সেদিন আমি যদি কিছু খুশি করি মানুষের মধ্যে হালুয়া বিতরণ করি যশ্নে বের করি আনন্দ মিছিল বের করি আমি মনে করি রাসুলের মহবের শুধু জন্মের দিনই না বরং রাসুলের বিদয়ের দিন আমি কিছু আনন্দ করতে পেরেছি আমি তো আজকে খুশি কারণ এই দুনিয়া থেকে একটা আপদ্ধ হয়েছে কথাটা মুখে বলে না অন্যথায় কাজে ছাড়া কি বহিপ্রকাশ ঘটাতে চায়। দুনিয়ার মধ্যে দেখা যায় সনাজের কোন নেতা দেশের কোনো বাঙালি কাদো সবাই কাঁদতে হবে নবী হয়ে গেলেন এমন ব্যক্তি যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিলেন সেদিন আমি যদি আনন্দ করি আমার ইস্কেরা ফুলের বহিপ্রকাশ ঘটে তাও তো বহিপ্রকাশ শুধু এক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে আমাকে যদি বলা হয় নবীর জন্য জীবন দাও আমি বলবো না আগে বাড়াবো আরে আমার এত স্বপ্ন আমি ভৃষ্ম করে দিতে পারি না নবীর জন্য জীবন দেওয়া দরকার আর যখন আমি বুড়া কবলে যখন এক পা আমার চলে যাবে তখন বলো জীবন দেওয়ার প্রয়োজন বলে তখন দেব এখন তো আমার কত কাজ করে আছে সেই মোনাফিকাদের বৃত্ত ক্ষোভ দিয়েছিলেন ইসলামের কথা তো খুব বলেছিলেন এখন তো ইসলাম হুমকির মুখে এখন তো দেয়াল পিঠ ছেঁকে গেছে চলো সামনের দিকে আর তার জাতি তাকে বলছে আর যদি খারাপ হয় আমরা খেলার মাঝখানে ওটা চলে আসব যাও তোমরা গিয়ে খেলে আস একই চো না তো সেই নবিয়া আরবি মোহাম্মদ সব আলী হাসাল্লাম যেই মানুষের জন্য स्नेह बान छो मानसा निजे जीवन दिए प्रस्तुत हो लक्ष्य कर আমরা মহান্মকে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে তুলে দেব না হাতটা নুন আতক্ষণ না তার সামনে আমরা আমাদের তীর বর্ষগুলো নিয়ে দাঁড়িয়ে না যাই ততক্ষণ এই নবী মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব না যতক্ষণ না মোহাম্মদের সামনে আমাদের লাশ পড়ে এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে ভুলে যাই ততক্ষণ পর্যন্ত এই নবীকে তোমাদের হাতে তুলে দেবো তো কি এমন ছেলেই কারিমার মধ্যে जीवन दिए आल्ला मृत्यु देवें रोग हम आल्ला আমি তো মনে করি মানে এতটুকু কালেমা আমার আমি বিশ্বাস করব আল্লাহ তালানো আবাহনা সাহেব আলাই সম্প্রদায় বললো তুমি নামাজ পড়বো ভালো কথা তোমার নামাজ নিয়ে আমার আপত্তি নাই তুমি নামাজ পড়ো কিন্তু তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা আমাদের বাপ দাদাদের থেকে যে আদর্শ পেয়ে এসেছি যে মত এবং পেয়ে এসেছি। সেটাকে আমরা ছেড়ে দেব। আমার টাকা আমার পয়সা আমার অর্থ আমার করি আমার সহায় আমার সম্পদ সেক্ষেত্রে আমি নিজের মতো চলতে পারবো না নিজের মতো ব্যয় করতে পারবো না সেক্ষেত্রেও পাবন্দি থাকবে সেক্ষেত্রেও তোমার খোদার আদেশ থাকবে তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় তুমি গিয়ে তালিম দাও এতে আমাদের আপত্তি নেই কিন্তু খবরদার আমার জাহেলিয়া নিয়ে কথা বলতেছিলাম মক্কার মসজিদদের একে দাবি ছিল হে মোহাম্মদ তোমার ক্ষুদার কথা বলবে বলে যাও কিন্তু আমাদের দেবতাদেরকে নিয়ে কিছু বলবে না নিয়ে কিছু বলবে না নিয়ে কিছু বলবে না উজ্জাকে নিয়ে কিছু বলবে না খবরকে নিয়ে কিছু বলবে না এরা হলো আমাদের খোদা এরা হলো আমাদের মূর্তি এরা হলো আমাদের উপাস এরা হলো আমাদের বুজুর্গ এদের এবাদত করে গিয়েছে আমাদের বাবারা আমাদের দাদারা খবরদার এদেরকে নিয়ে কোনো কথা বলবে না तुम्हारा हज करते इच्छा है तुम कपड़ पर हज कर आपत्ति क्या मारदार्ला मानुष के अल्लाहर क्या सुनाओ आपत्ति खबरदार विभिन्न खुदा, खुदा गानुष जो अल्लाह काबाद ऐने दें अल्लाह गुलामी छिड़े देर बंदीगे बंदेगी शून्य के बाद दिए अन्य मानी दू का क्यों हलो आल्ला मान प्लस अल्लाह के माना पास अन्न का मानेल्लाहर की जिन मानिना आल्लाओके माने উভয়টা নামি হল আইবা ahad শৈতান উপাসন আল আহাদ আল্লাহ বলছেন হে আদম শ আমি কি তোমাদেরকে গুরুত্বের সাথে এই কথা বলে দিইনি আল্লাহ করবে আল্লাহকে বাদ দিয়ে তার দাসত্বের জায়গায় খালি থাকে না সে অন্য কারোর আপনি বলবেন কই আমাকে দেখেছেন কোনোদিন আমি মন্দিরে গিয়েছি আমাকে দেখেছেন কোনদিন যায় গিয়েছি আমাকে দেখেছেন কোনদিন ইসলাম হলো আলো আলো চিন্তা হলে অন্ধকার চিনতে হয় যেই ব্যক্তি অন্ধকার চেনে সেই ব্যক্তি গুরুত্ব বুঝবে যে অন্ধকার চেনে না সে আলো চিনতে পারবে না ইসলামের সঙ্গে সংঘর্ষিত जा कारण खुदा रब रा, रब शुदुम्र मूर्ति गल विभिन्न जिनसे मानस रब होदाह जहरीी जुगर मध्य তারা তো চায় যে হে নবী মোহাম্মদ তুমি সত্য বলবে তুমি ইসলাম প্রচার করবে তুমি লাইলা কথা বলবে তারা চায় না তা না তারাও চায় নির্বাচন আয়টা তারাও বাজারে যায় ख्याल खुशी मुझे चाय तुम्हें आसमान ऊपर कथा बोलो जमीन नीचे कथा बोलो आसमान और जमीन मजान कथा बोले आ सत्य के तुम्हें तरफ क्षमत सात प्रबृत्ति आल्ला तर धर्म गुरु तलेम तरफ ज्ञानी रब बन आलेम केसुल्लाधन तरफ ज्ञानी अर्थे लोभे पड़े दुनिया लोभे पड़े ख्यातिर मुहे पड़े तत्य के आड़ करतो मिथ्यार विधान बाहर ग्ञानी अनुसरण करत हराम संगे आलेम आरक हारेम दिए जुक्ति देव क्या माजमिर मध्य पा जा मानुषर का आलेम संज्ञा की जो बड़े दाड़ी आज যার বড় যোগ্য আলেন। সেই তো আগে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ আলব সরল আলামকে নেন আমরা বলি সৃষ্টির শেষ মানুষ যার মানুষ না দুনিয়াতে কখনো এসেছে আর না কখনো আসবে কিন্তু মক্কা পরিষ্ বলতো এই যে দুই গোত্র মক্কা আর তয়ে এই দুই গোত্রের কোন মুর্বির উপর নাজিল করত। কোন আজিম মহাম্মের উপর নাজিল করত কোন নেতা কোন লোকের উপর নাজিল করত। তা না করে এই যুবক এই মহাম্মদের উপর কেন কোরআন কেন করতে পারেন আল্লাহ বলে দিচ্ছেন আহমিয়া শ্রীমুন তারা দেখি তোমার বন্টন করা শুরু করে দিয়েছে নবিকা বানাবে অনুমোদন তার থেকে নিতে হবে আল্লাহর আল্লাহ বাস্তবায়িত হবে আর অনুমতি থেকে হবে। বিভিন্ন জন বিভিন্ন কিছুকে বানিয়ে ফেলেছিল বড় বড় গোত্রগুলো ছোট ছোট গোত্রের হ্রদ হয়ে গিয়েছিল সেই মক্কা পুরেশ্ব তারাও রদ হয়ে গিয়েছিল এবং পূর্বের নবীকরণ থেকে এরীতি চলে আসছিল যে আগী যে মাস এক বছরে কয় মাস এক বছরে কয় মাস বারো মাস এই বারো মাসের মধ্যে চার মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন বিশেষ সম্মান चारे सम्मानित करह मारामी काी सबकि हराम कुल्ला की उदाहरण स्वरूप तक जुद्ध करम मासे जुद्ध कर निषेध हल महरम मासे युद्ध करा जा তারা এখন বিধান দিয়ে দিত এবছর সফর মাস আগে আসবে মহরম পরে আসবে ওই কথার মত বছর ফেব্রুয়ারি আগে আসবে জানুয়ারি পরে আসবে অথবা বলতো এই বছর মহরম আসবে না এরকম আক্ষেপ করে দিত কেন আল্লাহ তালার বিধান এখন চলে আসে সে নিষেধাজ্ঞা আল্লাহ নিষেধাজ্ঞা তো মানা যায় না একটু আকপিচ করে দেই যেমন ভাবে দাউদ আলহ ইসলামের গোত্র আল্লাহ বলেছিলেন শনিবার মাছ ধরা যাবে না शनिवार शन जो ना कर नदी पासब मागुल रविवार सकाल गल्लाशी थो शान खुशी মসজিদেও আসলাম একটা সালাম দিয়ে গেলাম মাজারেও গেলাম একটা শ্রেদা দিয়ে আসলাম মন্দিরেও গেলাম কিছুক্ষণ সেখানে নমানমা করে আসলাম বদ্ধ মন্দিরেও গেলাম সেখানেও আসলাম আল্লাহ শেতান না হো আছে কিনা এরকম চেতনা আমার নামাজও চলবে আমার সুদও চলবে আমার ইসলামও চলবে আমার দুপুরও চলবে একই সঙ্গে দুই ক্ষুদা চলবে কিছু আল্লাহর বিধান মানবো কিছু অন্যের কথা মানবো अरे भाई दुनिया मध्य एम एक काफे देखा ना जैक्शीदी कम काफे देखाना सम्भव ना जो सब गई कुहरी उदाहरण स्वरूप दुनिया मध्य क्या मृत्यु के अस्वीकार कर एक मानस पावा आल्ला के माने ना रसल के मान ना मृत्यु के मान ना एम एक जो मानुष पावज मृत्यु के विश्वास करा আমাদের ইমান রংশ কিনা দুনিয়ার কাকের মসজিদাও ইমান রাখে তাহলে কি তারা মুসলমান ইব্রিস আল্লাহ জান্নার থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ বলে তোর দ্বারা এবং ইব্রিস কে বলেছিল হে আল্লাহ তোমাকে রথ মানি না তুমি খাওয়াও না তুমি পড়াও না তুমি জীবন দেও তুমি মৃত্যু দেওনি কোনো কিছুই করেনি ইবলিসকে আল্লাহ যখন জান্নার থেকে বের করে দিবেন তখন সে আল্লাহকে ডাকে রক্ত হে আমার রব হে আমার রব তুমি তো আমার হালেখ তুমি তো আমার মা লেখ তাহলে আল্লাহ তারাই সেও মানে আল্লাহ পরায় কাফের কেন কারণ আল্লাহ তারা তাকে বিধান দিয়েছিলেন আদমকে চেষ্টা করব ইবলিস বলেছিল আরে কিসার আদমকে চেষ্টা করবো তুমি বল্লার হয়ে গেল तुम्हें बुद्धि पड़ाशुना की चलने भलोबेना कम बुझी अरे बोलें क्या बोलो कम बुझी तो बोलते आगम दिए आगन थे आदमी नीचे और तुम्हें आदम के चेन्दा कर सर्वनाश लजि के विज्ञान समर्थ करना तुम कुरान चुदलिया आदम क्यों विज्ञान बोल चुदलिया आदम তুমি বলছো আদমকে চেষ্টা করো কিন্তু সব ঠিক আছে তোমাকে রব মানি তোমাকে আল্লাহ মানি তোমার জন্য নামাজ পড়তে পারি তোমার জন্য নজর রাখতে পারি তোমার জন্য হজ করতে পারি কিন্তু এই বিধানটা মানা সম্ভব কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন স্বীকার করবে এটা তো হবে না তোমাকে নামাজ পড়তে বললে নামাজ করবে রোজা রাখতে বললে রোজা রাখবে হজ করতে বললে হজ করবে কিন্তু যদি বলা হয় আল্লাহর কথা কিছু টাকা ব্যয় করো তখন আর পকেট থেকে টাকা বের হবে उत्सर्गर बदलानु बे हमारे का कत का काज पड़े आत दुर्घ पड़े आने सम्भव बदलानुभूदी जुगे आकमत जुगे आई एग्लो तो अति जजबात क्या मस्जिदे और खाली चेतना कहीं समाज मध्य जो बला धर्म कथा जो बला এই যে বিধানটা এই যে নির্দেশটা এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিছু মানুষ অবাক হয়ে যায় তাদের চোখ ছানা সাজাবনা হয়ে যায় তারা বলতে শুরু করে আরে কিসের কথা তুমি জানো না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তুমি জানো না এখানে ইসলামের কথা চলবে না ইসলামের কথা বলতে চাও মসজিদে চলে যাও আমি তো তোমাকে নামাজ পড়তে না করিনি আমি তো তোমাকে রোজা রাখতে না করিনি আমি তো তোমাকে হজ করতে না করিনি কিন্তু খবরদার আমার রাষ্ট্র চলবে আমার বিধান অনুযায়ী এখানে ইসলামকে টানতে যেও না সেই জাহেরি আর সব যুগেই আসে এক এক যুগে আসে কখনো আসে সুরতে কখনো আসে কখনো আসে সকলের সেই একই দাবি আমার কুমল আলা আমি তো তোমাদের সবচেয়ে বড় বিধান দেব আমি ক্ষমতার মালিক আমি সব কিছু হবে আমার কথায় আল্লাহ যদি বলেনও তাহলে সেটা অনুমোদিত হবে আমি অনুমতি দিলে ফেরাউন বলছিল তোমরা হয়ে যাব এতকাল বড় ছিলাম আমি আমি ফেরাউনের উপর কথা বলার কেউ ছিল না কিন্তু যদি এখন আমি মেনে নেই যে তুমি হলো আল্লাহর পক্ষ থেকে প্রয়তন নবী। उत्सर्ग ना आल्ला देवें इलामर का कबुलर मध्य মানুষ যে ইসলাম কে মানতে পারে না বিভিন্ন রক তার সামনে বাধা হয়ে দাঁড়ায় কারো বাধা হয়ে দাঁড়ায় পূর্বপুরুষের রীতি যদি বলা হয় আল্লাহ কে মানো ইসলামকে মানো সুন্নাথ কে মানো তাহলে তারা বলতে শুরু করে আরেছি বাপ দাদার রীতিনীতি এটা এটা আবার নতুন করে ইসলাম এই ইসলামের কথা তো শুনিনি আর যার কারণে দেখা যাচ্ছে এই কথা বলতে খুব ভালো লাগে আদর্শ কে প্রতিষ্ঠা করো জাহিলামকে উপরে ভাও কেমন আল্লাহ তার রসুল কে পাঠিয়েছেন কেন হুয়ল্লাহু তিনি সেই সত্তাহ যিনি তার রসুল কে পাঠিয়েছেন বিনহাত সত্য দিয়ে বিদিনের হাত সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কেন শুধু ডাই বলার জন্য আসেননি যদি বলার জন্য আসতেন সারা জীবন বলেই যেতেন বদর আর দিকে তাকে ছুটতে হত না তো যার আজকাল মানুষের চেতনা হয়ে গেছে এটা যদি বলা হয় তুমি আমার কাছে আসো তোমাকে জান্নাত দিয়ে দেব তোমার জান্নাতের নিশ্চয় আমি নিয়ে নেব দেখা যায় মানুষের ভিড় একবার কাছে মানুষের অত ভিড় কেন এবং বলত মানুষের ভিড় সর্বযোগে নবীদের অনুসারে কারা হয় সর্বযোগে নবীদের অনুসারী কারা হয় ফেরাল মমরুদরা আবু জাহালার আবুল আহাদা कारा से गोलम बिल से दुरबल दुरबल सहबी जर ना अर्थ सम्पद ना आज मध्य विशेष अवस्थान कि नबी दे अधिक अनुसारी है त আমরা এত বড় বড় এক একজন আমরা এসে তোমার অনুসরণ করব আর তোমার কাছে দেখি সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা থাকে তোমার পাশে দেখে শুধু দেখা যায় আরে হজরদেরকে তো আমরা খাবো তাদের রেজিদার কথা আমরা जिम्मादारिव तुम बसरे व्यवस्था कर क्या दिन तुम्हारे जहां नाम मानस आसबे क्या তাদের জন্য রয়েছে জান্নাত তুমি আমাকে জীবন দাও তুমি আমাকে সম্পদ দাও আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো এতটুকু যদি বলা হয় তুমি আসো আমার কাছে শুধু লাইল বলো তুমি বলতে সমস্যা কোথায় মৃত্যুর সময় চাচা হাজা লুতালে কানে কানে একবার শুধু বলে দিতেন জান্নাত নিশ্চিত তারপরও বয়স সাহস হচ্ছে না এই পুরস গোত্র সারা জীবন সে বাইতুল্লাহ করে আসছে তারা ধর্ম তারা ধর্ম চেতনা ধর্মের জন্য তাদের আগ্রহ তাদের প্রবাণ সবকিছু আছে তো সেখানে যদি আমাদের মধ্যে বড় বিজ্ঞানী তৈরি হয়ে যায় এটা একটু আদর্শের বিষয় হয় আর জানো আমি অমুকের অমুক আমার দেশের মানুষ আমি অমুকের দেশের মানুষ কত আগ্রহের বিষয় ইমর কবি আমার গোত্র থেকে এসেছে আগ্রহ বিষয় সেখানে কিভাবে ভাবা যায় যে একজন নবী যদি তাদের থেকে আসেন তারা তো কত গর্ব করে বলতে পারবে শেষ জমানবী আমাদের থেকে এসেছে চিরকাল মানুষ নাম শুনলে শ্রদ্ধায় মাতা নত হয়ে আসবে আবু জাহাল আর রাসুলের দেশের মানুষ अबू बकर नाम शूनने जेम श्रद्धा नामीमा पश्चिम उत्तर दक्षिण सब जगह मुसलमान देर जबई दुनिया मानचित्र लाल गे मुसलमान बुक रक्त लाल जो कौ मजलूबल हजारी शुना जाए খোঁজ নিয়ে লেখা যায় যদি পার্শ্ববর্তী দেশেও তাকানো হয় মুসলমানের রক্ত দূরে তাকানো হয় মুসলমানের রক্ত আসুন নিচেরা জমিনের উপরে যেখানেই তাকানো হয় যদি একজন মাসলকেও দেখা যায় দেখা যায় মুসলমানের রক্ত দুনিয়া রঞ্জিত হয়ে আছে আর এক হুসাইনের সেই আদর্শ নিয়ে হায় হুসাইন হায় হুসাইন চোদ্দশো বছর ধরে চলছে কিন্তু আজকের দুনিয়া কত হুসাইনের রক্তে সেই কারবার নতুন কারবার ময়দানগুলো রক্ত রঞ্জিত হচ্ছে তাদেরকে কেউ স্মরণ করছে না তাদের কথা কেউ ভাবছেও না কারণ মুসলমান ভাবছে সুতরাং আইলাহ বলবো মুসলমান ভাবছে বসে বসে দিকির করবো মুসলমান ভাবছে গিয়া মিয়া আনাছি আনাছি নিজের ফিকির করবো আর নিজের ফিকির করবো আর আল্লাহ তালা জান্ন দেওয়ার জন্য আমার জন্য বসে আছে আমি শুধু ইসলামের কথা বলবো আমি শুধু লাইল্লাহ মুখ উচ্চারণ করবো দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবো আর আমি শুধু একদিন দোয়া করে দিব সকালে উঠে শুনবো আরে যদি দাওয়া যথেষ্ট হতো আরে যদি শুধু দোয়া যথেষ্ট হতো আমার রসুলের থেকে ভালো দাওয়া কেউ দিতে পারবে না আমার রসুলের থেকে ভালো দোয়া কেউ করতে পারবে না সে রাসুল মক্কার মধ্যে তেরো বছর দাওয়াত দিয়েছেন সে রাসুল মক্কার মধ্যে প্রতিদিন শেষরত্রে আল্লাহর কাছে দোয়া করেছেন ইসলাম ইসলাম জিন্দা হয়ে যাবে বলা সহজ কিন্তু কথা তো সেটাই তা জনতাই আজকে জানড়াতে অভিজ্ঞ কিছু মুস্তাহাদ আম কিছু আদম সেগুলো তারা ভেবে চেয়েছিলাম কিন্তু তার সামনে অপেক্ষা করছে সেই অনন্ত কাল না হাতের জগৎ যে জগতের মধ্যে তার বড় বাঁচাবে না তার পীর বাঁচাবে না তার মরজিদ বাঁচাবে না সেই তার উস্তাদ বাঁচাবে না কেউই বাঁচাবে না তার তভিদ থেকে বাঁচাবে না কারণ এখানে সুর দিয়ে কোনো ঘটনা শুনানো হচ্ছে না কিছুক্ষণ কান্নার কথা বলা হচ্ছে না এখানে হুঙ্কার দেওয়া হচ্ছে না তার মিলানো যাচ্ছে না বারবার ঠিক ঠিক বলা যাচ্ছে না সুহান্লাহ দিগি করা যাচ্ছে না লাইল্লাহ কথা বলা যাচ্ছে না গতানুগতিকার সঙ্গে মিলছে না কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু তুমি তো পারবে না তুমি শুধু স্মরণ করিয়ে দাও আর মনে রেখো দিকে অতিন এই স্মরণ মমিনদের উপকূলে আসবে আল্লাহর একজন বন্দা হলেও যদি প্রস্তুত হয়ে যায় যেই বান্দা ইসলাম এরা কত হতে পারে না এরকম একজন বান্দা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় ইনশাল ইনশাল আল্লাহ ইসলামকে আমার চিন্তা করে দিবে যুগে যুগে নবীদের বেশি ছিল না কোন কোন নবী ষাট বছর সত্তর বছর দাঁড় দিয়ে একজন মানুষকে মুসলমান বানাতে পারেননি আরে মনে হচ্ছে দুনিয়ার মধ্যে মুসলমান বাড়ছে আরে কোন সুস্বাস্থ্য আমার রসুল কি মনে হয় মিথ্যা কথা বলে গেছেন রসুল বলছেন সেদিন খুব দূরে না সেদিন খুব দূরে না दुनिया सकल जो दल के परस्पर जो गैन विभिन्न जो काय एक जेम भाव खबर खेते आग्रह सामने प्रेर दे तीन दिन खाना खाय सामने जदि पाना पता देवा धीरे सुस्त जा दौड़े दौड़े छोटे देते जा जेदी दुनिया सकल जति गोष्ठी परस्पर परस्पर के डाकडा एम भाव छुटे आसमी भाव प्रचंड उधक्क व्यक्ति खबर प्लेट दिखे छुटे आ কেন আমাদের উপর এমন ভাবে আমাদের রক্তে নতুন পৃথিবীকে তারা নতুন পৃথিবীর মানচিত্র রাখতে চাইবে কেন কি করেছে আমরা আরে রোহিঙ্গা জাতি আরে মোহিঙ্গা জাতি কি করেছিল তারা না করে দিন বোমা মেরেছিল না হত্যা করেছিল কি ছিল তাদের অপরাধ কেন তাদেরকে রেস্ট থেকে বের করে দেওয়া হলো কেন তাদের ঘর বাড়ি পুড়িয়ে মারা হলো কি ছিল তাদের অপরাধ আল্লাহ বলে দিচ্ছেন তাদের অপরাধ ছিল একটাই তাদের অপরাধ ছিল একটাই, ইল্লা এই তোমাদেরকে শাস্তি দেয় তোমাদেরকে বিপদে ফেলে তোমাদের উপর নির্যাতন করে ভেবো না তোমরা অন্য কোনো অপরাধ করেছ ভেবো না তারা তোমাকে সন্ত্রাসী মনে করে তারা তোমাকে জঙ্গি মনে করে কিছু না কিছু না ভালোবাজি তুমি আল্লাহ নিজে বলে দিচ্ছেন তোমার অপরাধ শুধু একটা তোমার একটাই অপরাধ তুমি আজকে ঘোষণা দাও লাহাই ছেড়ে দিলাম তোমার দিকে কেউ চোখ তাকাবে না হুসাইন হ্যাঁ হুসাইন তুমি শুধু হাতে বেয়ার দিয়ে দাও তুমি হিসেবে যারা তারা জীবন দিয়ে দিতে পারে কিন্তু নিজের আদর্শকে কে তারা বিসর্জন দিতে পারেন হয়ে যাক না দেশের পর দেশ সার খার পরে না সব আরে জীবন যাবে যা সম্পদ নিয়ে যাবে যা আর এইগুলো দিয়ে কি হবে কিন্তু আমি যদি আমার কে যেতে পারি। আল্লাহ আমাকে রাজা রাজা তোমরা যেদিনের পূর্বে তোমাদেরকে দেখে দেখে আমরা হাসব আমরা স্মরণ করব আরে শয়তান দুনিয়ার মধ্যে আমাকে জঙ্গি বলেছিলি আমাকে নিয়ে টিকা নি কেটেছিলি আমার দিকে বড় চোখ করে তাকিয়েছিলি আমাকে ধ্বংস করে দিতে চেয়েছিলি এই দেখ আমি এসে কোথায় আর তুই কোথায় ইসলামকে মেটানোর জন্য দুনিয়াকে বিভিন্ন যুগেই বিভিন্ন মানুষ আসবে কিন্তু বাতিল যদি আসে ফেরাউলের সুরতে হক আসবে মুসার সুরতে বাতিল যদি আসে আকৃতিতে ইব্রাহিমের আকৃতিতে বাতিল যদি আসে যাদুঘরের সুরতে হক আসবে ইসা আলাইসালামের সুরতে আর বাতিল যদি আসে আবু জাহাজ আর আবু তালেবের সুরতে হক আসবে নবী আরবি মোহাম্মদ সাল্লি সাল্লামের সুরতে অর্থবে হকের পক্ষে যদি কেউ না থাকে হকের পক্ষে যদি কেউ না থাকে আরে সবাই যদি ভাবে ইসলামকে ছেড়ে দিব সবাই যদি ভাবে ইসলামের সাহায্য ছেড়ে দিবো আল্লাহ বলেন তোমাদের সেই প্রথম মানুষ থেকে শেষ মানুষ তোমাদের জিন ইনসান যারা আছো সকলে মিলিয়ে সবচেয়ে খারাপ দুনিয়ার যে মানুষটা সবাই যদি তার মতো হয়ে যাও মুলকি সাইয়া আমার রাজত্বে এতটুকু কমতি আনতে পারবে না কি মনে হয় সবাই যদি একজন ফেরাউন হয়ে যায় আল্লাহ তালা রাজত্ব থাকবে না পরের দিন আসমানের মালিকানা আল্লাহ হাত হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে হুয়াল তাই তিনি ঢিল দিয়ে রেখেছেন আর ভেবেছে দুনিয়ার খোদে রয়ে গেছ আর যেই দিন তিনি পাক করবেন সেদিন তোমাদের জিজ্ঞাসা সম মুসলমানকে মেটানোর নতুন করে চেতনা সেদিন আমরা পরিমানে খুব কম হবো এজন্য আমাদেরকে সবাই ছিঁড়ে ফেলে খেতে চাইবে বিষয়টা কি এমন রসুল বললা না বিষয় কেমন না কম হবে না ময়দানে ছুটে যাচ্ছেন সঙ্গে মাত্র সাতশো জন সাহাবি বিদায় হাজের ভাষণে রসুল ভাষণ দিচ্ছেন মাত্র ষোল সাহাবি আর আজকাল কুমিল্লা জেলার মধ্যে মানুষ কয়লা मानुष कम मानुष बढ़जिदाजिद्ली मद्रासा घुसाई कमस्था जेमनी भावि बनार पानी मध्य खड़कों खर्ची खार पानी जो बीते थके কোন একটা ঘর রাখলে খুব সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নাকি ভেসে যায় বলে আর কি না তোমসান তোমরা সেভাবে ভেসে যাইবে তোমরা সেই বন্যার পানির ঘর টুটুর মতো হয়ে যাবে দূরের মানুষ কেঁপে ওঠে আবু ককরের নাম শুনলে কেঁপে ওঠে আর ওমর এমন মানুষ যে মানুষটা এক পথ দিয়ে চললে শয়তান সেই পথ ছে অন্য পদ দিয়ে চলে আল্লাহ দু আল্লাহ দুসমন আল্লাহ প্রেমিকদেরকে এতটা ভয় করতো কিন্তু তোমাদের অবস্থা এমন হবে আল্লাহ তোমাদের তোমাদের ভয়কে কেড়ে নেবেন তারা তোমাদের নিয়ে ভয় করবে না তারা ভাববে আরে এই তো মুসলিম জাতিকে কাউকে লাগিয়ে দিয়েছে খেলার পিছনে কাউকে লাগিয়েছি ক্রিকেটের পিছনে কাউকে ফুটবলের পিছনে কাউকে হকির পিছনে কাউকে রেসলিং পিছনে কাউকে লাগিয়ে দিয়েছে অর্থের লোভে কাউকে লাগিয়ে দিয়েছে নারীর প্রেমে এক একজনকে এক তো লাগিয়ে দিয়েছে উঠলো উপরে উঠে তীর মারছে তীরের মধ্যে রক্ত আসছে আরে আল্লাহকে তো মেরে ফেলেছি দুনিয়ার পুকুরি বলা সত্যি এটাই ভাবে मुक्ति दूध थो दज्ञार। हो दर्जाल नाम क्यों सुने दर्जाल नाम क्यों सुने एक दोनों जी बोलिए शुनेल नाम क्यों सुने দার্জাল আসতে পায় না দার্জাল আসার সময় নিকটবর্তী নাকি দূরবর্তী এটা বোঝার একটা আলামত নিজে বলে গেছে কি আলামত দার্জাল আসার একটা আলামত হলো মানুষরা দার্জালকে ভুলে যাবে এমনকি হাতটা ইয়াত লাইন মাত্র মানা বেরিদি কাবু समय घनिया दर्जा एरे सवार थके दर्जाल के दर्जा खादे तो पा दीबाइमे खाद बिछाना जेने बोझ क्या আরে নাচ যদি যেটা খাবার না এটা হলো বর্ষের আধার এখানে যদি মুখ দেই আমার জীবন ধ্বংস হয়ে যাবে কোন নাচ সেখানে মুখ দেবে যদি মানুষ জানে দার্জালকে দাজ্জাল কখন আসবে দার্জাল কি ফেতনা করবে যদি মানুষ জানে দাজ্জালের জালে সুবিধা করতে পারবে না কিন্তু দার্জাল তো দুনিয়াতে এসে এমন ভাবে ফেতনা করবে অধিকাংশ মানুষ তাকে অনুসরণ করবে কিন্তু এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব রসুল বলছেন তখন সম্ভব যখন সমাজের মানুষ দাজ্জালকে ভুলে যাবে যখন দার্জালের আলোচনা মধ্যে কি মনে হয় এই যুগ এখন থেকে একশো বছর পর আসবে নাকি যদি আমাকে বলা হয় সম্পর্কে কি জানি হ্যাঁ দার্জাল এতটুকু যে জানি আমার যে জানার ব্যর্থটা এটাই হলো দাজ্জাল আসার সময়ে যে খুবই নিকটবর্তী অন্যতম অপরাধ তোমার তো অতুল্লাহ বলছেন तुम्हारे दुश्मन अंतर थे तुम्हारे भय के उठिए निब तुम्हारे भय पा बर निश्चिन्त बस जति केीघ्र ही ध्वस कर दीतेब তো যেটা বলছিলাম ইহুদি জাতি তারা তাদের মুক্তির দূত মনে করে দার্জালকে তারা মনে করে যেহুদি জাতি আমরা নেই দুনিয়ার মধ্যে আধিপত্য নেই মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকরাও আধিপত্য করছে তারা বিশ্বাস করে দার্জাল আসবে সেই দার্জালের সঙ্গী হবে সেই ইহুদি জাতি তারা বিশ্বাস করে দার্জাল এসে দুনিয়ার মধ্যে ইহুদি জাতির ক্ষমতা প্রতিষ্ঠা করবে ইহুদি জাতির কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে দুনিয়াও সকল ধর্ম আর খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের মুক্তির দূত হলো দাজ্জাল কে আর সবাই জানে ঈসা আলাই ইসলামের হাতে দাজ্জাল নিহত হবে তাহলে দুই জাতি একত্রিত হয় কিভাবে রাজনৈতিক ক্ষেত্রে অমুকের নেতা হলো তমুক আর এর নেতা হলো অমুক फिलते खुशी हैमूना नतुन उदाहरण दिए बोझान के प्रत्येक निजे उदाहरण तो, तो ए मान ইহুকে জাতি তাদের ভুলে যায়নি খ্রিস্টান জাতি তাদের বিশ্বাসকে বিসর্জন দেয়নি কিন্তু তারা চায় আমরা মিলিত হব এবং উভয়ের কমন শত্রু যে সেই মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করব মুসলমানদেরকে উৎখাত করার পর একক শত্রু রাজত্ব হবে আমাদের হাদিসের প্রতি আমরা বিশ্বাস না রাখতে পারি কোরআনকে আমরা ভুলে যেতে পারি আল্লাহ তালা তো কোরআন আমাদেরকে দিয়েছেন যে কোরআন দিয়ে শুধুমাত্র আমরা মিলাদ করবো কোন মানুষ যখন মারা যাবে এই কোরআন করে ইশালে সহ করব। এজন্য তো আল্লাহ আমাদের উপর কোরআন করেছেন তাই না কিন্তু আজকাল কোরআন কি যে কোরআন এর কাজ ঝোল মধ্যে সুন্দর করে সাজানো হবে কিছু মানুষকে কোরআনের হাতে বানিয়ে দেওয়া হবে আর যখন কেউ বিপদে পড়বে তখন একটা কোরআন এর খতম পরিয়ে দেবে একজন মানুষ মারা যাবে কোরআনের খতমের ব্যবস্থা করবে আর মিলাদ মাহফিলের মধ্যে সেই কোরআন একটু চর্চা হবে বেশ সবাই তো মনে করি আমরা এক একজন মমিন আমরা প্রত্যেকে একজন ইমানদার আমার মধ্যে আর জন্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যু আমি যদি মনে যাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যেই ব্যক্তি কোরআনের কে হালাল মনে করবে সেই ব্যক্তির ইমান নেই আমি আমার নিজের ক্ষেত্রে দেখি কয়েকটা বিধানকে আমি হালাল বানিয়ে রেখেছি একটা মুসলিম কান্ট্রি মুসলিম অন্যথায় হালালকে হারাম করার মানে কি আল্লাহ কাল আমার জন্য সুদকে করেছেন হারাম আমি যদি সুদ খাই তো কি মনে হয় যে আমি এটার খুবইমান রাখি আল্লাহ বলে দিচ্ছেন মা মানে বিল কোরআন আর কোরআনের উপর তো ওই সমস্ত মানুষের ইমানে নাই যারা কোরআন হারামকে হারাম মনে করে তারা মুখে বলতে পারে আমরা মমি কিন্তু তারা ইমান না আর আজকাল মুসলমানের অবস্থা তো হলো এটা যে কোরআনকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা কোরআনকে পরিবারের মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা কোরআনকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবে দূরের কথা কোরআন চেতনা নিজের মধ্যে নেই কোরআন এর বাস্তবায়ন নিজের মধ্যে নেই কোরআন নেই আজকাল মুসলমান ইংরেজি ভালো বলতে পারে অন্যান্য ভাষা রপ্ত করে ফেলে ভাষা রপ্তাহ সেই কোরআনকে নাজির করেছেন সমাজের অধিকাংশ মানুষ এই ভাষা পড়তে পারে না যেখান থেকেই তো বোঝা যায় যে মানুষ হবে বেশি কিন্তু এক একজন হবে সেই বন্যার খরকুটোর মত এরপর অসুল বলছেন না থানুনিয়া শক্তি সকলে মিলে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে কারণ আল্লাহ অন্তরের মধ্যে ওহান ছুড়ে দেবেন আর ওহান ছুড়ে দেওয়ার কারণে আমরা মার খাবো আরাকানাও খাবো কাশ্মীরাও খাবো ইরাকাও খাবো ফিলিস্তিনাও খাবো দুনিয়ার মধ্যে মার খাওয়ার জন্য আমরা বসে আছি আমাদের কাজই হলো আমাদেরকে মারা হবে আমাদেরকে নির্যাতন করা হবে আর আমরা খেয়ে যাব। আমাদের একমাত্র বলে দিচ্ছেন তোমাদের অন্তরের মধ্যে ওহান ছুঁড়ে দেবেন সাহেব ওহান কি রাসুল বলে দিচ্ছেন ভব্য কখন হল দুটো জিনিস একটা হলো দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মধ্যে থাকবো চিরকাল থাকবো আমি দীর্ঘ জীবন ধারণ করবো আরে এত তাড়াতাড়ি মনে গেলে ভাবে কিভাবে আমি যদি সত্য কথা বলি আমি যদি সত্যের কথা চলি আমি তো বলে যাবো আরে সত্যকে যদি গোপন করি সত্যের যদি অপব্যাখা করি আরে বাতিলকে যদি বাতিল না বলি আরে যদি মানুষকে অসৎ কাছ থেকে নিষোধ না করি আমি যদি শুধু সি দিকে থাকি তাহলে আমার উপর সেই আমেরিকাও খুশি থাকবে ইসরায়েলও খুশি থাকবে সিআইও আমাকে নিয়ে কিছু বলবে না এই বিআইও আমাকে মা হবে না সেই মুসালদেব আমাকে নিয়ে কোনো চিন্তা হবে না কেউ আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ আমি নিজে নিজের মতো আছি খুব ভুত দুনিয়া আমি দুনিয়ার প্রেমে পড়ে গেছি আমি রমবাজি বোনের প্রেমে পড়ে গেছি, আর দুনিয়ার মধ্যে মুসলমান বাঁচতে আসেনি মরতে হলো আর কারাগার কাফের স্বর্গ কিন্তু আমি আমাকে জিজ্ঞেস করি দুনিয়া তো আমার জন্য স্বর্গ কাফের গাড়ি থাকে যদি একটা আমার গাড়ি দুইটা তার বাড়ি যদি থাকে একতলা আমার বাড়ি দুইতলা তাহলে তার জন্য স্বর্গ আমার জন্য কারাগার কোথায় তবে কি আসল ভুল বলে গেলেন নাজমিন রসুল তো ভুল বলতে পারেন না রসুল বলে যাচ্ছেন শেষ জমানোর মধ্যে রাখা হাতের মধ্যে আমি তো দেখছি সমাজের মধ্যে অধিকাংশ সবাই ভালো বলে ভোট বেশি পাওয়া যায় যদি ধর্মের কথা বলা হয় তাহলে ধর্ম মানে কত সহজ মাফিরের মধ্যে লোকবারে মাদ্রাসার মধ্যে ছাত্রবারে বাড়ে মধ্যে মরিত বাড়ে মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে মধ্যে সাথী বাড়ে সবই তো ঠিক আছে তাহলে इमान के हाथ मधे भारण करा, हाथे आगन के धारण कर मत कठिन आरोप क्या बड़ देखना देखें तक देखें जो सेमान भेतरे आसपे जो ईमान छिल आल्ला ইউসুফ আলী ইসলাম একদিকে তাকে গুনাহের জন্য ডাকা হচ্ছে গুনটা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে ইসলামের কাছে বিধানকে গোপন করতে হবে আরে প্রতিকূল পরিস্থিতি এখন ইসলাম সব মানা যাবে না কিছুকার একটু কষ্ট করি কিছু ইসলামকে গোপন করি যখন আল্লাহ তালা আসমান থেকে গ্রেফস্তা আমাকে দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়ে দিবেন আমাকে নামাজ পড়লাম এত বড় একটা সুদের অফার দুই হাজার পাঁচ হাজার হলেনা ছেড়ে দিতাম পাঁচ লক্ষ টাকা এটা একবার খেয়ে ফেলি পরে আল্লাহর সাথে অবা করলাম আরে আল্লাহ তাল্লাহ তো রহমত্লা বান্দা আমার রহমত থেকে নিরাশ হই না কিন্তু গুন বা জানিয়া নিশ্চয়ই আল্লাহ সকল গুনা ক্ষমা করে দিলেন ইসুফ আলহিসাম বলতে পারতেন কিনা তিনি বলে আমাকে যেদিকে ডাকে যে গুণাহের দিকে ডাকে যে অশ্লীলতার দিকে ডাকে যে তোমার ক্রোধ এবং আজাদ এবং গরিকে ডাকে এর থেকে আমার কাছে পাঠিয়েছ আের জন্য দুনিয়াকে তুমি আমার জন্য কারাগার বানিয়েছ পুরো দুনিয়ায় যখন কারাগার সেখানে ছোট ছোট কারাগার আর জিনিস চলে যাবো কারাগারে হ্যাঁ আমার লদ লিজন্যই লাইয়া হ্যাঁ আমার লদ এই কারাগার তো আমার ইমান সে ইমানি ইব্রাহিম কাদেরমা ত্যাগ করলো অন্যথা আগুনে ফেলে দেব বলতে পারতেন আরে আগুনে পড়ে যাব আমরাও তো ভয় করি ভয়ের কারণে গোপন করি অথচ না কেউ এসে আমার কাছে আমার মাথার মধ্যে কোনোদিন রিভলভার ধরেছে না কোনোদিন হুমকি দিয়েছে কিছুই না এমনি ভয় পাই ইসলাম পুরো মানা যাবে না ইসলামের কথা পুরোপুরি বলা যাবে না আমার দুনিয়ার রব যারা আছে সেই রবরা অসন্তুষ্ট হবে আমাকে খারাপ চোখে দেখবে আমাকে তারা বিপদে ফেলবে আরে দুনিয়ার কত কাজ আছে কত খেদমত পড়ে আছে সেই খেদমত গুলো করি কিন্তু ইব্রাহিম বলছেন আরে আমার খেদমতে চিন্তা আর যেই আল্লাহ মুহম্মদ রসুল সাল বাহিনী হাসাল্লাম কা সামনে চলে এসেছে নিজের দিকে তাকালেই দেখতে পারবে সেখানেও আল্লাহ তাল্লাহ যেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ কি মরে গেছেন সেই আল্লাহ যে আল্লাহ সেই ইব্রাহিমকে বাঁচিয়েছেন যে আল্লাহ তিনা আল্লাহ থেকে বাঁচিয়ে দিচ্ছেন ফেরাউন আদেশ দিয়েছিল সব বাচ্চাকে হত্যা করে ফেরা হবে আল্লাহ সেই মুসাকে এই ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ দেখিয়েছেন আমি আল্লাহ আল আল্লাহ আমি সবই সে আল্লাহ মরে জাননি সে আল্লাহ মরে জাননি আল্লাহ সে আল্লাহ সে আল্লাহ আজকের দুনিয়ার মধ্যে যদি আজকের দিনও কেউ আজকের দিনও কেউ আজকের দিনও কে মহানের আদর্শ আল্লাহ তারা তাকে একই ভাবে হেফাজত করবে বতরে মহিলা আল্লাহ কাছে যে আল্লাহ যুদ্ধ তো চায়নি যুদ্ধ করার জন্য তো বের হয়নি বের হয়েছিল আমার তো সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু ঘটনাক্রমে যেহেতু যুদ্ধের সামনে পড়ে গিয়েছি হ্যা আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিয়েও আমরা আসিনি কিন্তু তুমি যখন বিধান দিয়ে দিয়েছ তোমার আদেশ যখন চলে এসেছে না কারণ আমার কোরবান জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মন আল্লাহর জন্য হে আল্লাহ যদি বাঁচতে বলো বাঁচতে রাজি আছি যদি বলতে বলো তোমার জন্য জীবন দিতে রাজি আছি যদি বলো সন্তানকে জবাই করতে হবে আমি রাহিম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত আছি বোতলের ময়দানে গিয়ে আল্লাহর কাছে না আল্লাহ হে আল্লাহ তোমার কাছে করছি, ঘরে বসে দোয়া করছি না আমার চিপার মধ্যে বসে দোয়া করছি না তোমার ডাকে সারা দিয়ে ময়দানের মধ্যে এসে তোমার কাছে করে গিয়ে করছি হলি খালি সহা হে আল্লাহ এই তিনশো তেরো জনের বাহিনীকে যদি তুমি আজকে ধ্বংস করে দাও তুমি যদি ধ্বংস করা আপত্তি নেই তুমি ধ্বংস করা আপত্তি নেই কিন্তু যদি তুমি ধ্বংস করে দাও হে আল্লাহ লাঙ্ ব্যথিল আব এই জমিনের মধ্যে তোমার মানুষ হবে না কে করবে তোমার এ বদল তোমার এবাদত যারা করতো মুসলমানই তোমা তুল এই তোমার এবাদত যারা করত সবাই এই ময়দানের মধ্যে হাজির এখন ইসলাম পরিপূর্ণ হয়নি এখন হজের বিধান আসেনি এখন জকাতের বিধান আসেনি শুধুমাত্র নামাজকেই খরচ করা হয়েছে এখন যদি এই অবস্থা হয় সবাইকে ধ্বংস করে দেওয়া হয় হ্যাঁ এই জমিতে তোমার এবাদত হবে না তারপর রসুল বলছে না আরে আমি নবি আমার বেঁচে থাকা কত দরকার আরে আমি নবী ইসলাম আগে পরিপূর্ণ হয়ে যাক হ্যাঁ নবকর যাও তুমি ছুটে যাও হেউ যাও তুমি ছুটে যাও তোমরা আমার বেঁচে থাকা অনেক দরকার নবী বলছেন না নবী বলছেন হ্যাঁ আমার লব তুমি আমাকে আদেশ দিয়েছ তোমার জন্য জীবন দিতেও আমি প্রস্তুত আছি আরে রাসুলের প্রেমের কথা বলাতে সহজ লাহ ইল্লাহ বলা তো সহজ মুখে তো এই কথা বলা সহজ আল্লাহ আমার জীবনকে কিনে নিয়েছেন আমার সম্পদ কে কিনে নিয়েছেন বিনিময় আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছেন কিন্তু এর পরেই আল্লাহ বলে দিয়েছেন আয়াত শেষ না আয়াত শেষ না এতটুকু বলে পরিপূর্ণ নামাজের মধ্যে শেষ করলাম না রুখু করলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ভাবলাম নামাজ শেষ হয়েছে আয়া শেষ হয়নি রুকু করো শেষ দা করো বৈঠক করো সালাম ফেরাও তারপর নামাজ শেষ হবে আল্লাহ বলেছেন আরে এতটুকু তো শুনলাম তোমার জীবন কিনেছি আমার দিনের জন্য নিজেকে উৎসর্গ করবে আরে আমার দিনের জন্য তোমার নিজের প্রাণকে তুমি হাসি মুখে মিলিয়ে দেবে তখন আমি তোমাকে জান্নাত কিন্তু তাও করবে না কেন করবে না কারণ আসমানের উপরের কথা বলতে জমিনের নিচের কথা বলতে আর সেই কথার উপর জিন্দগি লাগে না কোনো ধৈর্য লাগে না কিন্তু আমাকে পেতে চাও আমাকে পেতে চাও না কেন জনপেস করো তাহলে তুমি আমাকে পাবে বল যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে আমার হৃদয়তের পর দেখিয়ে দিতে এমনি যে যদি এমনি এমনি দেওয়া হতো পাঠানো না আমাদের আজের পিতা কোথায় ছিলেন আমাদের আজের পিতা আদম আলি ইসলামকে সৃষ্টি করার পর বাংলাদেশে পাঠানো হয়েছিল প্রথমে গরিবগঞ্জে ফেলানো হয়েছিল প্রথমে কেছিলেন প্রথমে কোথায় ছিলেন জানে ছিলেন रेडी थकें दुनिया दरकार सब मानुष के बनिए डायरेक्ट जानना दिए दिल तो हतो बहिला बो दुन दुनिया तशमान ही अल्लाह जिज्ञेस कर আমি কি তোমাদের রব না বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব লা সবই তো ঠিক ছিল তারপর আল্লাহ জানিয়ে দিতে পারতেন আল্লাহ বল সাহেব আমি হাসিফত জানা ভেবে রেখেছ জান্নাত এমনি এমনি চলে যাবে ষ্ট আসেনি যেটা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল কাউকে করার দ্বারা দীঘণ্ডিত করা হয়েছে কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কাউকে পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে কাউকে বর্ষাধারা আঘাত করে হত্যা করা হয়েছে ছিল আর ইসলামের জন্য তোমার কি প্রবানী আছে ভেবেছে এমনি জানাতে চলে যাবে যাদিন আল্লা রসুল কে সাহায্য করেছেন কিন্তু কখন যখন সেই রাসুলদের উপর থা মাতা রসুল যখন সে রাসুলকে আর্থিক কষ্ট খুদার কষ্ট অন্যান্য কষ্ট এসে এমন ভাবে ঘিরে ধরেছিল যে সে খন্দের মধ্যে রাসুলের কাছে খুদার অভিযোগ করছে পেটের থেকে কাপড় উঠিয়ে দেখাচ্ছে মোহাম্মদ দেখো পেটের মধ্যে খাবার নেই কোমর সব রাখতেও পারছি না পেটের মধ্যে পাথর বাধা নবী মোহাম্মদ নিজের কাপড় উঠিয়ে দেখাচ্ছেন যে তোমাদের পেটে একটা পাথর বাধা আমার পেটে তো দুটা পাথর বাধা সেখানে বসে বসে খন্দ খনন করছেন আর তিনি বলছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন যে তিনি রোম এবং পারস্র আমার দিনকে বিজয় করবেন মুনাফিকরা হাসি ঢাকা শুরু করে দিয়েছে আরে দেখো খাওয়ার জন্য রুটি পায় না পানি করার জন্য আর তার রোমালাইন্দন আমরা হরম শাসক শ্রেণী আমি আব্দুল্লাহুল এই মদিনার নেতা আশোকরা শুধু এই জলিলা এই নালায়করা এই অথরপরা এই অর্পাচিন্দা এই অথিসা আশোক না শুধুমাত্র ধর্ষ করে দেব বের করে দেবো মদিনা আবু বকরু আর বড় বড় সাহাবি ইমাম গ্রহণ করছেন রাসল প্রথম দিকে বলে দিচ্ছেন ইমানের কথা সাময়িক গোপন প্রকাশ করার দরকার নেই ইমান ইমান ভিতরে যখন এমন ভাবে স্থির হয়ে গিয়েছে সহ্য করতে পারেননি গোপন দাঁড়িয়ে গিয়েছেন সেই মুর্শিদা ঝাঁপিয়ে পড়লো মারতে মারতে অজ্ঞান করে ফেললো সে আবু বকর রবিকে মারান উপক্রম করে দিয়েছিল আমি হলে বলতে পারে দেখেছো আবু বকর কত কোথায় কি বলতে হবে বুঝে না কোথায় কি করতে হবে কি দরকার ছিল সেখানে গিয়েছেন বিপদ এদেরকে যেহেতু সমাজ নষ্ট হবে আর এইরকম মানুষ যদি সমাজের মধ্যে কিছু ফায়দা হয় আমাদের আমেরিকা আমাদের যাবে আমাদের খোঁদে লাইল আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে দুনিয়ার আমাদেরকে নষ্ট করে ফেলবে ধ্বংস করে একজন মুসলমান সে বিশ্বাস করে মৃত্যু সুনির্ধারিত এক মিনিট আগাবেও না এক সেকেন্ড পেছাবেও না যদি দুনিয়ার সবাই যদি চায় رسول <سؤال> الله صلی الله علیه وسلم صحیح حدیث عبد الله بن عباس کے يا سنو يا بُنَیَّ یا غلام انی اعلمک کلمات وہ بولتے سنو تمہیں کچھ بات سکھا دےচ্ছি সারা জীবন মনে রাখবে শেষে গিয়ে بولسن وعلان ان العম্মته لو اجتمعت علی ان یضرونک بشی لم یضروک الا بشی قد كتبه الله علی قر عمر جب جمع ہو جائے তোমার কোনো ক্ষতি করবে কারণ আল্লাহ তাআলা তোমার تقدیر میں نے इतिहास अंकित देखते इतिहास पुनराबृत्ति आज के मानुषराल से अभिशक् अनुसरण कर বহু আগেছিলেন কোন এক চুল পরিমাণ হবে না হাত এমনকি যদি পূর্ববর্তীদের কেউ প্রকাশ্যে যে মায়ের সঙ্গে জিনা করে লি উন্মাতে बैशाप चीसपर घर ते मानुषुक सम्भव रसुल যদি হয় অনুসরণ করবে এরপর সাহাযিরা জিজ্ঞেস করছেন তারা কি হুদিন আসলের কথা বলছেন আপনি বলছেন ফান তাহলে কার কথা বলছেন ইহুদি বৈশিষ্টা দেখাচ্ছেন উম্মাদ অনেক জিকের করেছ অনেক সোহান আল্লাহ বলেছ অনেক আলহামদুলিল্লাহ ফজিলা জেনেছ এবার আছো ইসলামের জন্য জীবন দাও তারা বলে ইলহাদ যাও তুমি যাও তোমার খোদা যাও আমরা বসে আছি আমরা প্রয়োজন হলে মিলাদ মাহফিলের ব্যবস্থা করব প্রয়োজন হলে দোয়া করে দিব আমাদের দোয়ার মাধ্যমে যেতে হচ্ছে কিন্তু আমার ইমানের এমন পাওয়ার আমি একটা দোয়া করে দিবসামদ্লা মুখে বলেন না এই কথাগুলো কিন্তু অনেকের চেতনার মধ্যে যে আমি একটা মিশে গেছি এজন্যুল্লাহুল্লাহাম বলছেন সংখ্যা তো অনেক বাড়বে কিন্তু নির্যাতনের পরিমাণও বাড়বে তোমরা চাল দুনিয়ারও সাফল্য আফ্রাতের সাফল্য বলছেন মনোবল হারিও না আরে ভয় কি আছে দুঃখিত হও না আন্তরের মধ্যে তোমরাই বিজয়ী হবে তোমরাই প্রতিষ্ঠিত হবে ইসলাম শুরু হয়েছিল মুসাফির অবস্থান ইসলামের সুরকে সাহারিবেশী ছিল না অল্প কিছু মানুষ ছিল আর কিছু পর ও চে এমন এক যুগ আসবে যখন ইসলামের পক্ষে খুব মানুষ থাকবে না তখন রাসুল বলছেন ফটু বালিল গোলাব সুতরাং সুসংবাদ গোলাবাদের জন্য অপরিচিত মানুষদের জন্য সমাজের মধ্যে জাহে মুসলমানের সংখ্যা বাড়বে বাহ্যিক লেবাসী মুসলমানের সংখ্যা বাড়বে কিন্তু সেই সময় যারা প্রকৃত ইসলামের উপরটিকে থাকবে পরিপূর্ণ ইসলামের উপরটিকে থাকবে সুসংবাদ শুধুমাত্র তাদের জন্য আর যারা নানকা হস্তে মুসলমান হবে আমিও নানকা হস্তে আচরণ করার জন্য আমি আল্লাহ উপস্থিত আছি আল্লাহ কালা আমাদের সবাইকে ইলাহা লাহ ইহকে শুধু মুখসীমাবদ্ধ না রেখে অন্তরে বসানোর তৌফিক দান করুন লা লাহ ইল্লাহকে জিন্দিগির প্রতিটি পরতে পলতে প্রতিটি শাখা পোশাক বাস্তবায়ন করার তৌফিক দান করুন চলে আসে আল্লাহ দুনিয়ার মধ্যে মুসলমান জাতিকে ইজরত দিয়ে দিবেন সম্মান দিয়ে দিবেন দুনিয়ার মধ্যে তাদের লাঞ্ছনা থাকবে না তাদের বঞ্চনা থাকবে না হাক্কা তামি নিকুম আল্লাহ বলে মসুল্লাহাম যে তোমাদের উপর বিপদ লাপদ ততক্ষণ আসবে হাত্তাত যতক্ষণ না তোমরা তোমাদের দিনের মধ্যে পরিপূর্ণ ফিরবে ইয়া ইহাল্লা দিন আমি হে মোমিন্দা ইসলামে ঢুকেছ পরিপূর্ণ ঢুকো তাহলে দুনিয়ার মধ্যে তুমি বিজয়ী করছো আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো সঠিক ভাবে বোঝা এবং আমল করে তৌফিক দান করুন দীর্ঘ সময় আপনাদেরকে বিরক্ত করলাম একটা সুক্রিয়ার বিষয় তো আমিও সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়াও করি আল্লাহ তালা আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন H <sínt' sínt' sínt' sínt'>